সভাপতি মজাদ অবস্থিত আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকুর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মাহফিলে আমাদেরকে শরিক হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে সকলই শ্রদ্ধাধরিত কণ্ঠে আবেগের সাথে বলুন আলহামদুলিল্লাহ খরান শরীফের আয়াত নবীজির হাদিসকে সামনে রেখে আমি আমার বিষয়ের উপর আলোচনা করার জন্য চেষ্টা করব যে বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে মোহাম্মদ সাল্ল্লাহামের জীবন আদর্শ এবং আমাদের করণীয় এই ব্যাপারে আমাকে বলা হয়েছে আলোচনা করার জন্য তাই আসুন আমি আপনাদের সামনে प्रथम जो आया हिमाचल आबाद कर आलमीन बेरसुल आरबूम अल्लाह तुम्हरा जदि आल्लाह के भलोबे और जोरे ब पृथिवीटी एमक आव आल्लाह के, के भलोबेना ঘুমাই গেছেন নাকি আল্লাহ একটু আনা কন আছে কেউ আল্লাহকে ভালোবাসে না এমন কেউ আছে কি অনেক লোক আছে গাঁদা খায় তাকে জিজ্ঞাসা করলে তুমি গাঁজা খাও কেন এই গানটা কেন খাও সে বলেন আল্লাহ হওয়ার জন্য আল্লাহকে ভালোবাসে এই জন্য খাই অনেক লোক এমনও পাওয়া যায় যার মাথায় মহিলার মতো লাম্বা চুল শাড়ি আর মুস এক জায়গায় জমে গেছে রাস্তা বের করতে গেলে আঙ্গুল দিয়ে গুচাইয়া অনেক সময় ফদারি করতে হয় মহিলার মতো শাড়ি পরে হাতের মধ্যে চুরি তারপরে কানের মধ্যে অলঙ্কার এই অবস্থায় সে গান গায় হেন বিজি আশেকো বানাইয়া কোথায় গেলেন লুকায়া তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই সুরত কেন ধরেছ সে জবাব দেয় আল্লাহ হওয়ার জন্য যেরকম কাকে খাওয়ার জন্য আল্লাহকে ভালোবাসি আর এক লোক একদিন দেখি একবারের ল্যাংটা কোন কাপড় নাই শুধু একটা সালার শট কাঁদে নিয়ে গেছে লুকেরা মামু ডাকে তার ভাই হাত দিয়ে চুমু খায় জিজ্ঞাসা করলাম এই লুকটার পাওয়াদের চুমু খাও কেন এবং একজন উলঙ্গ লুক তার কাছে তো আছাও আমাকে বলে মুখ সামলে একথা বললেন মুখটার ল্যাংটা হইল মাল আছে আমি জবাব দিলাম কি আছে না আছে সব তো দেখাই গেছে তাকে যদি জিজ্ঞারা করা হয় এই সুরত কেন দর্শক তারও দাবি আল্লাহ হওয়ার জন্য এখন আসুন সকলের দাবি হল আল্লাহকে ভালোবাসি ধরে কখন কাকে আরো তো চিৎকার কাকে আল্লাহর ভালোবাসার কথা বলা হয়েছে প্রেমের কথা বলা হয়নি কারণ কোরআশি তালাস করে দেখুন আদিস তালাস করে দেখুন সব থেকে বলা হয়েছে তু হেবুল আল্লাহ এখানে ওলামাই কেন আছেন আমি ভুল বললে হ্যাঁ আমার ক্যান্ডার দরব शब्द अर्थ प्रेम नाबुल हारीस चौधरी सुवर्णजर नोखाली तरह अंतरिक अल्लाह अरबुल आलमीन भलोबाषा सब चेषी निजे सेल जहाँ आ সবগুলো আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর মহব্বতের জন্যে কোরবানি করে দিতে রাজি ইব্রাহিম আলী ইসলা লক্ষ্য করে দেখুন আল্লাহ প্রথমত পরীক্ষা নিলেন আমি তোমাকে পরীক্ষা নেব তোমার প্রাণের ভালোবাসা মহব্বত বেশি না আমি আল্লাহর জন্য মহব্বত বেশি আল্লাহ আবুল আলমিন পরীক্ষা করে দেখলেন ইব্রাহিম আলীক ইসাল্লা তু প্রমাণ করে দিলেন प्राणी अल्लाह भलोबा सामने चतुर्थ त्रिस उचा वाल दे मास पर्त ली जमानो आगुन दवा इब्राहिम आल सलामर सामने आगुन আমার কাছে বলুন আগুন আমি নিভায়া দিই বলি ও বা আমার কাছে বলুন আগুন নিভায় তোমার এসেছ আগুন নিবায়া দেওয়ার আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে চলে যাবাহ বলবেন আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে জলে চাই খায় হয়ে যাব আমার আল্লাহ যদি খুশি হন আল্লাহর ভালোবাসা মোহব্বত পাওয়ার জন্য আমি একবার দুইবার নয় হাজারবার এই আগুনে জ্বলতে রাজি আছি এখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন এই যা ইয়া নারুর ব্যাখ্যা হল দুটি নারু কুনি বারদ আলাহ ইব্রাহিম এর একটা ব্যাখ্যা হল যে আল্লাহ নমরুদের আগুন বলেছেন আর হল নমরুদের আগুন নয় ইয়া নারু হে আগুন বলতে ইব্রাহিম আলিক ইসলামের অন্তরে যে আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বতের আগুন আল্লাহর ডাক বলেন হে এই আগুন নিয়ে তুমি নমরুদের আগুনে যাবায় বর আছে এই আল্লাহর ভালোবাসার আগুনের হাওয়ার জাহান্নামের আগুনের হওয়ার চেয়েছে মিঠি সুতরাং ইব্রাহিম আলীক ইসলাম যদি এই আগুন আল্লাহ আবার যখন নাকি ছেলে হলো ছেলেও দোয়া করে নেছেন আল্লাহ আবুল আলহামী কাছ থেকে দোয়া করলেন আল্লাহ একটা ছেলে চাই একটা ছেলে দাও আব্বি হাবলি মিনাসীন আল্লাহ আবুল দয়া করে দোয়া কবুল করে হতে না হতে আল্লাহ হুকুম দিলেন এমন জায়গায় নির্বাসন দিতে হবে যেই জায়গায় কোনো বৃক্ষ তরলতা ঘাস কিছু নাই সেই ইতিহাস আমি যাব না শুধু দৃষ্টান্ত স্বরূপ বলছি ইব্রাহিম আলী হিসালাম প্রস্তুত হয়ে গেলেন আপনি যদি আটানব্বই বছর বয়সে নিরানব্বই বছর বয়সে একটি সন্তান পান এই সন্তান আপনি নির্বাসন দিতে আপনার অন্তরে বাঁচবে এমন সন্তান কেমনে দেয় ইব্রাহিম আলী গ্রিসাম এক বছরের সন্তান সহ হাজারা একবার নির্বাসন দিয়ে দিলেন পানি নাই খাবার নাই কিচ্ছু নাই অবস্থায় দিয়ে আল্লাহ হুকুম দিলেন তুমি চলে আসো তুমি থাকতে পারবে না ইব্রাহিম আলী গ্রিসুস্লাম যখন চলে আসতেছেন এই সময় সুরাই ইব্রাহিমের ব্যাখ্যায় তস্তিরে মার হুল কোরআনে উল্লেখ করা হয়েছে হাজরা আলহাসালাম ডাক দেয় বলেন আপনি जा पानी शेष हो जा खबर शेष हो जाए खबर व्यवस्था क्या कर पानी व्यवस्था करवाब दें तीन बार चतुर्थ बारे स्वामी अपनी आल्लाषुरे क्यों चान আল্লার হুকুম হয়েছে নাকি চলে যাওয়ার জন্যে ইব্রাহিম আলেক ইসলাম আকাশের দিকে আঙ্গুল উঠাইয়া বললেন ইশারা দিলেন আল্লাহ রাব্বুল আলমিন হুকুম দিয়েছেন তায় আমি চলে যাই যেই মাত্র হাজার বলেন আল্লাহর যদি হুকুম হয়ে থাকে আপনি চলে যান আমার কোন আপত্তি নাই আমি আল্লাহর কসমকে বলি এমন আল্লাহর প্রতি আমি ইমান আনি নাই যে আল্লাহ বড় প্রান্তরে আমার খাবার পৌঁছে দিতে পারে না আল্লাহ রাবুলা আমি মরু প্রান্তরে খাবার পৌঁছাবার মতো ক্ষমতা আছে তো আরো যদি চিৎকার যে কোনো আছি আমার ইব্রাহিম আলী ইসালাতাম ছেলে নির্বাসন দেওয়ার বেলায় মহব্বতের বেলায় ভাস যেরকম ঠিকা শুধু তারা এক একটা করে ইব্রাহিম আলী গসলাম ওনার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য যে আল্লাহর হুকুম হল সেখানে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলেন হাতে সুরি ধরলেন আল্লাহ হওয়ার বলে ফেলবে আল্লাহ ডাক দেওয়া বলেন আমি যা চেয়েছিলাম তা তো পেয়ে গেলাম আর কুরবানি হওয়ার প্রয়োজন নাই আমি চেয়েছিলাম এটা দেখার জন্যে সন্তানের প্রতি ভালোবাসা বেশি আমার প্রতিবেশী আল্লাহ আব্দুলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে যেহেতু সুরি হাতে নিয়েছেন আল্লাহ আকবর এখন তো কালার সুরি আল্লাহ বলেন হ্যা ইব্রাহ জাল্লাতের ভেতর থেকে একটা লোহার নিয়ে যাও ইব্রাহিম আলীকে ইসলাত ইসলামের সুরি যেন ইসমাইলের গলা কাটতে না পারে ইসমাইলের তুতার নিচে লোহার টোকরা করে রাখবা জিব্রাহিম আলী ইসলাত বলেন আমি তখন সিদ্ধাতের পাকায় একবার ছেড়ে দিয়ে টান দিলাম মীনবাজারের ময়দানে গিয়ে দেখি ইব্রাহিম আলীকে ইসলামের সুরি এখনো যায় নাই আমি তার আগে জান্নাতি টুকরা নিয়ে হাজির হয়ে গেছি তুধার নিচে লোহার টুকরা ধরে রাখছেন ইব্রাহিম আলীক ইসলাম আর যাবার সময় বলছেন অমহ একবার যেই মাত্র আল্লাহু আকবার বলেছেন ইব্রাহিম আলী ইসলামের কানে আওয়াজটা গেল তখন তিনি বলেন কে তুমি এই মূল প্রান্ত আমার ছেলে আর আমি কেউ নাই আল্লাহ আকবর কে বলেছো এই মিনাতে কোন রহমতের তোমার হবে তবে শোন আল্লাহর রহমতের ব্যবস্থা যদি হয়ে থাকো আশ্চর্য হয়ে গেছো। যে আমার ছেলে আমি একমাত্র সন্তান কিভাবে আমি তবে করছি এই গ্রীষ্ম থেকে আশ্চর্য হয়ে গেছো তুমি শুনে রাখো আল্লাহু আকমার এর অর্থ হল মহাবো মহাব্বত নাই আমার আল্লাহর ভালোবাসার সামনে আমার সন্তানকে হাজার বার কুরবানি করতে রাজি এই ভাবে দেখেন লক্ষ্য করে দেখেন আল্লাহর ভালোবাসা যদি হয় তাহলে সকল কিছু কুরবানি ইতিবারে আল্লাহ ভালোবাসার সামনে যদি বলুন ঠিক খেলে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহকে যারা ভালোবাসে এই কথা যারা বলে যে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহর কিন্তু আল্লাহর কিভাবে পাওয়া যায় আল্লাহর আল্লাহবাসা পাওয়া বড় কঠিন আল্লাহর ভালোবাসা যদি না পাওয়া যায় তাহলে আমার জীবনে সব কিছু ব্যর্থ এখন আল্লাহর ভালোবাসা কেমনি পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন হ্যাসুল আপনি বলুন মূর্তির মাধ্যমে মূর্তির পূজার মাধ্যমে মূর্তি গুলোর মাধ্যমে এই সারিক ইশ্বনাথ আমার সন্তান বানানোর মাধ্যমে আর উদাহীলাম এইশ্বরাতলামকে আমার সন্তান বানানোর মাধ্যমে কখনো আমার ভালোবাসা পাওয়া যাবে না আপনি জানায় আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই অতপর পাত্তা আমি রসুলকে অনুসরণ করো আমার জীবনকে ভালো করো পাত্তাবির আমাকে অনুসরণ কর আমাকে অনুসরণ করলে কি হবে কোমল আল্লাহ আলমিনের ভালোবাসা পাওয়া যাবে এবং তোমাদের জীবনের সকল গুণা আল্লাহ মাফ করে দেবে তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে যেরকম টিকেনা আরো যেন বলুন টিক্ষে না যদি আল্লাহর ভালোবাসা বলে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে বলুন দেখি মূর্তির পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া কি সাহস সম্ভব কেন আল্লাহ রসুল মূর্তির সামনে মাথা রাতো করে নাই অর্থ মুক্তির সামনে মাথা করে কখনো আল্লাহর ভালোবাসা যারা দাবি করে এই দাবি হবে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না এত এতক্ষণ আলোচনার মাধ্যমে বোঝা গেল আল্লাহ ভালোবাসা পেতে হলে রসুলকে অনুসরণ করতে হবে রসুলের জীবনকে আমরা ফলো করতে হবে রসুলের জীবন আদর্শকে আমরা গ্রহণ করতে হবে এখন রসুলের জীবন আদর্শ গ্রহণ করব কেন ঠিক না रसुल जीवन आदर्श ग्रहण करार कारण हल एक मानुष के मान जे समस्त गुण गुरूर कारण के फलो अनुसरण करुण एकम काल्लाहबूल बोलें चरित्र अभिकारी एकम्र विश्व नबी सारा पृथ्वी और काल्लाह पाठान नाई जम टिकीणा وإنك لعلى خلق عظيم الله এই চরিত্র তিন ভাগে বিভক্ত একটা চরিত্র হল হলুকে আসান মানে উত্তম ভালো চরিত্র আর একটা উত্তম চরিত্র আরেকটা হলো মহান চরিত্র ভালো চরিত্র হল আপনি যদি তাকে গালি দেন তাহলে সে পাল্টা আবার সমান গালি দিয়ে দিল বেশি দিল না এই লোটটা মোটামুটি ভালোই আর যে লুটটা নাকি আপনি গালি দিলে তাকে সে বাঁফ করে দেয় এটার নাম হল উত্তম চরিত্র আর মহান চরিত্র হলো তার কাছে কেউ তাকে কেউ গালি দিলে তার সাথে খারাপ আচরণ করলে পাল্টা উনি তার সাথে এমন সুন্দর আচরণ করেন যে আচরণে তার খারাপ চরিত্র ভালো হয়ে যায় এই চরিত্রটা ছিল একমাত্র মহাম্মুর আর দুই রকম মহাম্মদুর এই জন্য আসুন আল্লাহ হাবিবুল কথা সুর এসে ভালো হয়ে গেছে যারা জিনা করতো রসুলের কাছে আমি করতে মন চাই আমার জিনার জন্য জিনাকারী দেবীচারী কি পিসাবুজুরের কাছে গিয়ে বলবে নাকি যে আমাকে জিনা করার অনুমতি দিন আর যদি বলে তাহলে জুতারা হিরানি শুরু হয়ে যাবে কিন্তু আল্লাহ भ करलना गुस्सा शुद्ध बोलें ठीक है बनि क्यों चीना चाहिए हाथ भेगे फेल तुम मेहर साधि जिना करते चाय तुम्हें परमिशन दिविर बोलेंगे तुम्हार मार्ग क्यों जिना करतेमति दीबी की माथा भेगे फिलबो ঠিক আছে তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবে কিভিল সিং দেওয়ার আগে আমি নিজে কু দিলাম কে আমা শুরু করে দেবে তোমার দেখিবীর যত মহিলা আছে সব মহিলা চার পাগে বিভক্ত হয়ে তো কারো মেয়ে না হয় কারো বোন আর না হয় কারো মা হবে না হয় কারো স্ত্রী হবে তুমি যার সাথে জিনা করবে ওই মহিলা তো কারো বোন না হয় কারো মা না হয় যেমন তোমার মা ইজ্জত আছে তোমার কাছে যেমন তোমার স্ত্রীর ইজ্জত আছে তোমার কাছে যেমন তোমার বোন এবং তোমার মেয়ের ইজ্জত আছে যেই নুক যেই নুকের বোনের ইজ্জত নষ্ট করবে তারও তো বোনের ইজ্জত আছে কেমন নষ্ট করবে তার কাছে তো খারাপ এমন সুন্দর চরিত্র জীবনে কোনোদিন কারো কাছে পাই না গোয়াল্লাহর হাবিব আজ থেকে এত অবাক করলাম আজ দিন দেখি কোনোদিন আমি চিনা করবো না कथा सामान्य अन्ाय कर खाली कान दे कान देना सामने तुम जे लोकगुलो जिनार मध्य रिप्त জিনাবি বিচার মধ্যে চব্বিশ চরিত্র ছিল আল্লাহ চরিত্রের দাস পায় এমন অবস্থা হয়ে গেল এমন অবস্থার পরিবর্তন ঘটল সাহেলাচুল আনসারি নামে কয়েকজন সাহাবি সাহেলাচুল আনসারিক ওনার বাড়ি হল মদিনা আর মক্কার থেকে ফেজ করে এসেছেন তার নাম হল আব্দুর রহমান এই দুই করে রসুল তোমাদেরকে ভাই ভাই বানাই দিলাম একা করবে যুদ্ধের মধ্যে চলে গেলেন আর সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিয়ে গেলেন সালাবাতুর শরীফ রাজির আল্লাখ ওনার দায়িত্ব গ্রহণ করে কিন্তু যুদ্ধে যাওয়ার পরে সায় দিয়ে সাহদাবাদ চুরাঞ্চলের সামনে তুলে ধরা হলিদুর রহমানের স্ত্রী বড় সুন্দরী স্বামী বাড়িতে নাই বিরাট বড় সুবর্ণ সুযোগ এই প্রলভন দিয়ে এক পর্দার ভিতরে নিয়ে গেল সালাবা ওই মহিলার হাত গিয়ে ধরেছে যেই মাত্র টান দিল মহিলার ডাক দে বলে তোর কি আল্লাহর ভয় নাই কামতের মাঠে কি তুই আল্লাহর সামনে দাঁড়াবে না তোর ভাইয়ের আমানতের কেমনে করবি কে মতের মাঠে সামনে কি জবাব দিবে বিশ্বাসঘাত কথা এবং চিনা যদি করস এতটুকু বলার পরে সারা বাচুর অন্তরে জাহানু নামের আগুনের বয় এসে গেল হাত ছেড়ে দিয়ে তো এক বৃক্ষ প্রভু অনলাই করেছি অপরাধ করেছি মিহিরবাণী করে তুমি মাফ করে দাও এদিকে সঈদিন আব্দুর রহমান যুদ্ধের মাদান থেকে ফিরে আসলেন বাড়িতে এসে দেখে সায়লা বা তুলাঞ্চারি বাড়িতে নাই তখন তিনি গেলেন জিজ্ঞাসা করলেন আমার ভাই সালাবা কোথায় উনার স্ত্রী বলেন পূর্বদিকে চলে গেছে সালাবা তুলাঞ্চারির অনুসন্ধানে বের হয়ে গেল গিয়ে দেখে পাহাড়ের ভেতরে গাছের নিচে আমি গুণাগার তুমি আল্লাহ না আল্লাহকে আমরা অগমান সহ্য করতে পারব না মেহরবানি করে আমার জীবনের গুনা মাফ করে দাও আ। মাথা উঠাক আল্লাহ তোরমার আমি বাড়িতে আমাকে বাড়িতে নিতে হয় আমার দুইটা হাত গানের সঙ্গে বেঁধে অপমানিত গুলামের নাই টেনে নিতে পারো আমি আর মদিনায় যাবো না বাধ্য হইয়া সঈদ রাদ মানুষ দুইটা হাতকারের সঙ্গে এইভাবে বানলেন বেঁধে যখন মরাল হাসের মত যখন নাকি মরাল হাসের মত টানে চরিত্র বলে এখনো বদলায় নাই শ্রী বললেন না আপনার চরিত্র এখনো বদলায় না আরেকজনের স্তির হাতে তুমি কেমনে তোরা যে লোক নাকি আর একজন হাতে ধরে এই লোককে এইভাবেই অপমানিত গোলামের মতো টেনে নিতে হয় বাড়ির কাছে যাওয়ার পরে একটা আমাকে বাড়ি টেনে হওয়ার আগে চলো আবু বক করো সিদ্দিকের দরবারে যাবো আবু বক করো কে জিজ্ঞাসা আমার মতো গুণাগার যদি তবা করে আল্লাহ দিব আলমাপ আল্লাহ আমাকে আমি যদি করি আল্লাহ রাবুল আলমিন আমাকে মাফ দিবেন কিনা অবক্কর সিদ্দিক বলেন মাপ দেওয়া না দেওয়া এটা আমার ব্যাপার নয় আল্লাহ ব্যাপার আল্লাহ মাফ দিবেন কিনা আমি না তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও রাস্তায় কি এটা যেমন আবু বকর আমাকে বিদায়ী করতে পারে আমি কিন্তু নৈরাশ হইনাক আমাকে নিয়ে চলো অমরির দল যখন বললেন সিদ্ধি ওমর রদি আল্লাহ বলেন মাপ দিবেন কে দিবেন না আমি জানি না তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও তখন ওনার রাস্তায় বের হয়ে গিয়ে বলে আমাকে অমর বিদায়ী করে দেব আমি আল্লাহর মূর্তি কেন না আমাকে নিয়ে চলো আলির দরবারে আলীকে জিজ্ঞারা করব আমার মতো গুণাগারকে মাপ দিবি কিনা আলী নদী আল্লাহ বলে তিনিও বললেন দেওয়া আল্লাহ নেবার আমি জানি না আপনি আমার বাড়ি থেকে বেরো হয়ে যান রাস্তায় গিয়ে ডাক দে বলে আমার ইচ্ছা ছিল রাহমা তল্লীল আনামিন যেন আমার আলোচনা আমার কথাটা না শুনে তাহলে লজ্জা গেলাম বের করে দিলেন এবার বাধ্য হয়েছিল রামাতুল্লীল আলমিন দয়াল নবীর কাছে আমার মনে হয় রামাতুল্লীল আলামিন তার গুণ আগার উন্মত বিদায়ী করবে না হাবিব আমার মতো গোলাগার আল্লাহ রাবুল আহমিন মাফ দিবেন কেনা মাফের কোনো ব্যবস্থা আছে কিনা রসুল মাফ তোমার না তোমার আল্লাহর কাজ তোকে মাপ দিবেন কিনা কিন্তু আমার আমি এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম আমার মনে হয় মাফের ব্যবস্থা হবে আল্লাহ রসুল যখন আমাকে বের করে দিলেন তাহলে মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় লাফর মাস আমাকে আমাকে বের করে দিয়েছেন রাম আলামিন তাই রশ্মিটা ছেড়ে আমি আর মদিনার লোক দেখাবো নাশি ছেড়ে দিল তার মেয়ে রশ্মি ছেড়ে দিয়েছে তোমার প্রতি নারাজ আলী তোমার প্রতি নারাজ এমনকি রাম আতুলিন পর্যন্ত তোমার প্রতি নারাজ আমি আল্লাহর কথন কেড়ে বলি যতক্ষণ পর্যন্ত আল্লাহর म खुशी ना और जीवने को दिन तुम्हें अब्बा बीकार करा तक सबा आकाशी दिखे चोक उठाया गया प्रभु दुनिया तिर गे दिन दुष्टमी कर ले विचार जाए अब्बार भारा बाड़ी डुकते जाए अब्बाओ बाड़ी डुकते সকলের কাছে ব্যর্থ হয়ে গেলে মা তার সন্তানকে বিদায় করে পারে না প্রভুদ আবু বকর বিদায়ী করার পরে উমরের দরবারে যেতে পেরেছি ওমর বিদায় করার পরে আমি আলীর দরবারে যেতে পেরেছি আলী বিদায় করার পরে রাহমাতুল্লিলাল আমি ওই দরবারে যেতে পেরেছি রসুল বিদায় করে দেওয়ার পরে তোমার রহমতের দরজায় হাজির হয়েছি না, তুমিও যদি তোমার গুণাগার গোলামকে বিদায় করে দাও তবে তোমার এই বন্দা কার দুয়ারে গিয়াশ্রয় নিবে আল্লাহ সকলে বিদায় করলেও তুমি তোমার গুণাগার বন্দাকে বিদায় করতে পারো না আবার গিয়ে পাহাড়ের ভিতরে স্যাজদা দিয়ে দাসের নিচে স্যাজে এই মুহূর্তে আল্লাহলুকের মালিক তো আল্লাহ তো আল্লাহ তো মফলুকের মালিক হয়ে থাকে তাহলে শাহ আপনি কেন বিদায় করলেন তার তাম জীবনের গোনা এই মুহূর্তে আল্লাহ মাফ করে দিয়েছে যেই মাত্র এই কথা বলেছে এমনি রসুল বলেন আবু বখ একটু খুশ করে দেখো না আমার সাহলাবা কোথায় আছে হজর উমর দালাই বলেন হজর আমাকে অনুমতি দেবে আমিও যাব কারা আমিও আমার কাছে এসেছিল আমি তাকে বিদায়ী করে দিয়েছি হজরত আলী তার বলেন ইয়া রসুল্লাহ ইয়া আমাকে অনুমতি দেবে আমিও যাব কারণ আমিও দোষী সালমান হরসিরদী আল্লাহন তালায় বলেন ওবু আল্লাহ হাবিব আপনি আমাকে অনুমতি দেন আমি মুরব্বী সাহাবি আমার বয়স বেশি আবাল্লার নবী উনি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় এত লম্বা হায়াত আর কোনাত পাবে না সালমান ফার্সি ইসলাম গ্রহণ করে সময় ওনার বয়স হলো কালের সময় ওনার বয়স হলো সাড়ে তিনশো কন্যা সাড়ে তিনশো ওনার বয়স এই সাড়ে তিনশো বছর বয়সে কাজ করে ভাই রার সাহাবাদামে কোন লোককে তোমাদের এই এলাকায় দিন দেখেছ তখন লোকেরা বলে সায়দলাবাতুল আনসারী নামে কোন লোক চিনি না তবে তোমাদের লোকটার পরিচয় বলো ওনারা বললেন जहांग नामे आगुने भय कान्डे क्या भेज लोकर को सन्धान की तुम्हारे नजरे पड़े तक तल लुटा देखी नहीं कंतु हम घुमा गल वही पहाड़े भरे गुम गुन शाल लोक कानते थे तर कान आवाजे घुम भेजे जाएं घुमाते बारिना हम मना है तुम्हारे लोटा है से ही लोटाई हो सिद्धिक्लाबु तो तुम्हें सृष्टि कर हम दर्जा केड़ाया दो तो तो के के ना तुम्हारे गुणागार बंदा कार्य এই অবস্থায় কান্দছেন আবাকুর সিদ্ধি কর্লা ডাক দেওয়া বলেন ওরে সাহাবা মাথা উঠা তখন তিনি ডাক দেওয়া বলেন অন্ধকারে লুক চেনা যায় না কিন্তু আমাদের বুঝতে পেরেছি তুমি আবু বখর আমি আপনার কথায় আমি যাব না আপনি না আমাকে বিদায়ী করে দিয়েছেন যতদিন আল্লাহ আমাকে মাফ না দিবে আমি আর যাবো না মদিনায় লোকদেরকে চেহারা দেখাবো না এমনি হরত কুমার ওই গর্তের বলে দা বলেন মাথা উঠা আর কাউকে হবে না আল্লাহ রাব্বুল আলাম তর জীবনের গুণা মাফ করেছে বলে এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হয়েছে সালাবাতুল আনসারী মাথা উঠায় আর বলে আল্লাহ সকলেও তুমি যখন ঢুকছে তখন হজরত বিলাল ফজরের আজান দেয় মসজিদের ভিতরে ঢুকলেন নামাজ আনন্দ হয়ে গেছে রসুল নামাজের মধ্যে আরম্ভ করলেন আল্লা কুমুত্যা যেই মাত্র আল্লাহ কুমত্তা কাসুর বললেন এমনি শোনা যায় বিকট চিৎকারের আওয়াজ নামাজের মধ্যে সাহাবিরা কেঁপে উঠেছেন এত বিশ্ব আওয়াজ আবার রসুন বললেন হাত তুনুল মক বি এমনি শোনে আরেকটা বিকট আওয়াজ এই বিকট চিৎকারে সাহাবিদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে কাঁদতে লাগলেন এমন আজকে কাছে যাওয়ার পরে এমনি বন্ধ হয়ে গেছে রসুল বলেন সালমান আমার সালাবার আবার পরীক্ষা করে দেখো মুখে পানি দাও মাথায় পানি দাও এমনি সালা বা চুলাঞ্চার মুখে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই মাথায় পানি দেওয়ার প্রয়োজন নাই শালা বা কলিজা জন্য এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে নামাজ পড়াবো এই মুহূর্তে তোরে তার মেয়ে আল্লাহা বুকে জয়া দৌড়েন আব আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি আমি বলেছিলাম রামা তুই আমিন হলে তোমাকে আব্বা বলে স্বীকার করবো না তুমি কাল্পনা করেছো রসুলকে খুশি করেছি করেছি খুশি করেছ কিন্তু আমি যে জীবনের আমার আব্বা হারালাম আমি আর জীবনে কাকে আব্বা বলে ডাকবো আমি আর কাকে আব্বা বলবো যে এইভাবে যে কোন কাউকে লাগলেন রসুল কাছে গিয়ে বলেন খামসানা আর কান না তোর কাউরা আবার বুকে দারুণ ব্যথা হয় দারুণ কষ্ট হয় যদিও চালাবা তুলাঞ্চলিক পৃথিবীর থেকে বিধায়ক হয়ে গেছেন আমি মোহাম্মদ তো বিধায়ক হয়ে যাই নাই বাকি জিন্দিগির তো আমি রসুল তো রাব্বা হয়ে গেলাম যেই মাতৃ কথা বললেন রসুল বলেন তোমার কামল ভরাও কামল পড়ালেন দিকে যাচ্ছেন খালিমাতুল মুসলিম অহমদ তিনি ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আপনার পাটা জমিনে ফালান না কেন আঙ্গুলে ভর দিয়ে হাঁটলে এত আপনার কষ্ট হয় আপনি হুড়া পা জমিনে ফালান না কেন তার জানাজার আশেপাশে এবং এই এলাকার ভিতরে এত রহমতের মানে স্থান করেছে আমি পুরা পাউটা জমিনে লাগাবো এতটুকু জায়গা এলাকার ভিতরে খালি না এই হল সাহাবাহিকের অবস্থার পরিবর্তন এই পরিবর্তনটা করেছে রসুলের উত্তম চরিত্রে মহান চরিত্রে যেরকম কেউ চরিত্রে সুতরাং বিশ্বের মানুষেরা তোমরা যদি অকালে এবং চাও তাহলে মোহাম্মদ রসুল আদর্শকে অনুসরণ করো রসুলের জীবনীকে তোমরা অনুসরণ করো রসুলের জীবনী চলেছে তোমাদের জন্য উত্তম নমুনা কারণ রসুলের জিন্দিগিতে কোন মিথ্যা কথা আরো যেরকম মিথ্যা কথা মহান চরিত্র কাকে বলে আল্লাহ আকবর এই চরিত্র একমাত্র রসুলের কারণ জীবনে কাউকে গেলে দিবেদনির কথা ওনাকে কেউ যদি আঘাত করছে রসুলের কাছে দিয়া যায় আপনার মরণ হোক মা আয়সা বলেন বেতন হোক রসুল বলেন আয়সা জীবনে কোনদিন কাউকে এমন সত্য কথা বলবে না আল্লাহ নম্র এবং ভদ্রকে ভালোবাসে যেরকম টিকে না ঠিক আরো যেরকম টিকখানা আমাদের দেশে যেই একে অন্যের কুরুসি অশ্লীল একজনের আপনি আমার বিভক্ত হতে পারে আল্লাহ রসুলের চরিত্র হল একজন তার প্রতিদ্বন্দ্বী যিনি তার মোকাবেলা আছেন তার প্রতিপক্ষ তিনি সেই দুসুল কোনোদিন গালি দেননি রসুল কোনোদিন অশ্লীল কথা বলেননি সুতরাং যদি আজকে আমাদের সর্বক্ষেত্রে রসুলকে অনুসরণ করা যায় দেখা যাবে আমাদের মধ্যে যে একে অন্যের কথা ছড়ি ছড়ি একে অন্যের যে আচরণ এটা থাকবে না গোটা সমাজের মধ্যে শান্তি প্রদান বলবো অসুবিধা হচ্ছে নাকি টাকা পাবে রসুল তার কাছ থেকে কর্জ আনছিলেন ঋণ আনছিলেন মনে করেন দেওয়া হবে আজকে যেমন শুক্রবার গেল আগামী সোমবারে দেওয়া হবে সে রবিবারে কি রসুলের গলার মধ্যে একটা চাদর পেঁচানো চাদরের থেকে এমন সজুরের টান দিল রসুলের গলার হাসি লেগে গেছে হাসি লাগছে বলে তো হচ্ছে হারার রং পরিবর্তন হয়ে গেছে আর চোখ রক্ত চোখের মধ্যে রক্ত জমে গেছে রসুল পিছনের দিকে তাকে দেখলেন হাওনাদার। তুমি আসছো আচ্ছা ঠিক আছে মাথা বিচ্ছিন্ন করে দিতাম না যেরকম ঠিক না রসুল কেডালি দিলে চা বিরে ছেড়ে দিব না ছেড়ে দিবে আল্লাহ সিদ্দিকের নামে এক লিদ্দিকের নামে কেস আমাকে চট দিয়েছে আমি ড্রেইনে পড়ে গেছি এই দেখেন আমার চামড়া উঠে গেছে এর জন্য বিচারঘাটতে হইলাম রসুল বলেন নামটা ভুল করেছ নামটা মনে হয় আবু বক্কর নয় নামটা উমর হবে কারণ শর দরের কাম অবক্কর করে শর দেয় না ওই হুদি ডাক শুধু না আমি আবু বক চিনি অমরও চিনি আজকে শর্ত আবু বক্ড়ি দিয়েছে ও শুরু বলে আবুবকর যদি দিয়ে থাকে আর তুমি ইসলামিক কৌরে বিচার দিয়েছো ইসলামী কৌরে মুসলিম অমুসলিম এর মধ্যে কোন তফাত নাই উঠিস গেল আহ তোমার নামে কে এস এসে আহ বকর সিদ্দিকায়সলাম রসুল আল্লাহ ওই হুদিটাকে একটা চট দেওয়ানের পারমিশন আমাকে দিন রসুল বলেন আমি তো আগের চটটা বিশ্বাস করি নাই কিন্তু এখনের কথায় বোঝা যায় আগের চটটা তুমি যদি সে এত কোনো সন্দেহ নাই ঠিক না যেই মাত্র এই কথা বলেছে কোনদিন গাড়ি কেননা কাউকে আঘাত করো না আজকে তুমি কেন চট দিলে বক্কর সিদ্দিক বলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে জাকাত দেওয়ানের আয়াত হয়েছে কর্দ হাসানা আল্লাতে বলছেন আমাকে কর্দে হাসানা দাও রেই দাও আল্লাহে বলছেন আমারা দান করো এইগুলো আয়াত দিল হওয়ার পরে এই হুদিটা আরেকটা ইহুদির কাছে আমাকে সময়া বলে দূরে দূরে বলে এতদিন জানতাম মোহাম্মদ আব্দুল্লার বেটা মোহাম্মদ হল দরিদ্র হকির আর এখন থেকে যে আয়াতির হচ্ছে এতে বোঝা যায় মোহাম্মদের আল্লাহ ফকির আমরা অবক্ষ সিদ্ধি বল আমার সামনে আমার আল্লাহকে ফকির বলে কালি দিবে আমার সামনে আমার রবীজিকে ফকির বলে কালি দিবে সত্য করব আর আমি সহ্য করব তার ইমান সত্যিকারের থাকে রসুলের বিরুদ্ধে কোন কথা যদি হয় ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা হয় আর রক্তি দেওয়ার জন্য রাজপথে যদি দাপায় পড়ে সে সত্যিকারের রাস থেকে বসুল যেরকম টিকি না টিক না আরো যেরকম টিকি না কোথাও কোন হাউজি বাম্পিবি অন্যায় মধ্যে আড্ডা খানা যদি বসে আর আপনি যদি নীরব ভূমিকা পালন করেন সেরকম আশেক রসুল হতে পারেন না যেরকম দেখবাদে উঠে যে আল্লাহ রসুল আমি ভালোবাসি সুতরাং আল্লাহ রসুল ওইগুলো পছন্দ করেন নাই আমি পছন্দ করি না যেরকম ঠিক না আমার বাক্য করে দেখুন সিদ্ধান্ত কোথায় নাকি গালি দিছে আল্লাহ বলতে রসুনকে হ্যাঁ আচ্ছা আমারও না হয় গালি দিলে কিন্তু আল্লাহর মধ্যে তো কোনো একটা নাই আল্লাহ তো তোমরা যেরকম ঠিক না ইহুদি রাখি আল্লাহ মানে না আর তু এখন মানে রসুন বলে না বু তুমি বলতেছো গালি দিয়েছে সে বলে গালি দেয় নাই এখন এই যে একটা লাগলো এখন তো কৌরে হয়ে গেছে আল্লা সকল লাগান হয়েছে আপনি তো জানেন আমি মিথ্যা বলি না রসব বলেন কুব জানি কুব জানি তুমি মিথ্যা বল না কিন্তু কর এই সিদ্ধিক দিয়ে হলে না কর তো আছে তার পক্ষে দুজন সাক্ষী উপস্থাপন করতে হবে বিবাদের পর দুজন সাক্ষী লাগবে তোমার আর যদি সাক্ষী না থাকে বিবাদী বলবো আল্লাহর কসম আমি করি নাই কেজ ডিসমিস এখন তুমি সাক্ষী উপস্থাপন করো আমার সাক্ষী নেই কিন্তু পড়ানো সত্য ঘটনা সত্যি লিখি সাক্ষী নালে তো ঘটনা তখন সাক্ষী নাই এখন যদি আমাকে আমি হয় হাজার বার আমি রাজি আছি রসুল বলেন রাজে তাহলে প্রস্তুত হও তোমার বিপক্ষেই আমি রায় দেব তুমি তাকে চর দিয়েছ সরের বদলা সিদ্দিকের বিরুদ্ধে স্বরের রায় হয়ে যাবে এই হুদি আর একটা চর তাকে দিয়ে দিবেন এই হরিমা বড় এমনি শুনে জিব আসার ঘন্টার আওয়াজ শোনা যায় ঘুমাই গেছেন তোর সুভানল্লার আওয়াজ নাই আরো চলে চিৎকার যেমন সুভান যেই মাত্র দেখা যায় জিব্রাহ আসতেছে রসুল বলেন অপেক্ষা করো এই মুহূর্তে জিব্রাহল আসে কেন নিশ্চয় আবু পক্ষে আল্লাহর পক্ষের কোন সিদ্ধান্ত আসতে পারে আপনার কানে কানে আবু বিরুদ্ধে রায় দমনের আগে আল্লাহ রানের আয়াতটা যে সুন তার করে রায় দিবেন দেখেন পক্ষে আল্লাহ কোরআনের আয়াত বাতিল করেছেন আল্লাহ কবল ইন্দ faqirun wa ana muqmiya hai rab Abu Bakr Siddiq duniyaar kono shakki na takleo ami swayam Allah Abu Bakr pokke shakki hoye gelo এই ইহুদি যে আল্লাহকে ফকির বলে গালি দিছেন আল্লাহ বলেন লাকাত আবার গ্রামার আছে লাম তাকিদ আত্মায় নিশ্চয় বোধক শব্দ আল্লাহ ব্যবহার করেন একবার এরপরে আবার বলেন কাকিদ লাকাদ স্বামী আল্লাহ দুইবার আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ শ্রবণ করেছেন তাদের কথা কাকাদের কথা যারা বলছেন আল্লা দিন নিশ্চয়ই আল্লাহ ফকির আমরা হইলাম দো এই কথা যে বলছেন আল্লাহ কুদ্দুতি কান দিয়া শুনছেন এখন আপনি রায় দিবেন এটা আপনার আল্লাহ গালি দিশ জানি আমার নামে যেমন আয়াতনাজ চিন্তা করলেন কি বলি মান এখন চিন্তা সাহাবাই হইলাম तर भा मोहब्बत एम जिन प्राण दीते रसुलज्जत नष्ट होते दीतेम दीते सबको दीते क्योंकि रसुल के छते अकबर सहबाई के मा छते राजी बाबा छाते राजी आत्मसोलून छाजी क्योंकि नबीजी छाते তোমরা মনে করছো আমার বউ নিয়ে গেলে আমার সন্তান নিয়ে গেলে আমি মদিনায় হিজরত করবো না দল যা আছে সব মদিনায় রেখে আসছি আর এখনের কথা হলো শোন এখন কথা হল যে আমার সন্তান আটকাই দিয়েছ আমার স্ত্রী আটকাই দিয়েছ তোমরা জানো না আল্লাহর রসুলকে যে আমরা কত ভালোবাসি আল্লাহ রসুলকে যে কত ভালোবাসি এটা তোমরা তো জানো না আমার নিজের প্রাণের চাইত আল্লাহর রসুলকে আরো কুটিগুণ আরো যেরকম কুটিগুণ আমি রসুলকে আগে অনুসরণ করবো কেন রসুলের জীবন আদর্শ আমার অনুসরণ করো এবং এটা করলে আমি কেন করবো কেন করতাম ঈদের বিস্তারে তো বলছি সময়ের চরিত্র যার চরিত্রের মধ্যে কোন কলঙ্কার দাগ নাই মিথ্যা নাই বারপারি নাই এবং যার কাছে আসলে একটা লোক এমন হয় যে জীবনের জন্য ভালো হয়ে যায় তারা পৃথিবীর আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা হয়ে যায় কান্ত্রিক না তাহলে এক নম্বর আর বিস্তারিত বলতে গেলে তো অনেক নম্বর সময় লাগবে এক নম্বর হল আল্লাহ আল্লাহ আব্বুল হলেন আমার রসুলের সার্টিফিকেট আমি দিলাম পৃথিবীর কোন নেতা কোন মহান ব্যক্তিত্বের যারা বড় বড় লোক আছে এরা কারো আল্লাহর পক্ষের সার্টিফিকেট নাই কিন্তু রসুলের পক্ষে আল্লাহ আব্বুল আহমিন সার্টিফিকেট দেন আমার রসুল হল মহান চরিত্রের অধিকারী যেই ঘটনাটা বলতেছে সেটা আমি দেখো মনে আছে তো আপনাদের সেটা বলি ওই যে উমর বললো যে রসুন তুদি না থাকছ সব দেখাচ্ছ না যেরকম ঠিক না তো রসুন বলল তার দেওয়ার তারিখ হল সোমবার একদিন আগে এল ও কি তুমি তাকেদের দমক দিছো এই জন্য তুমি তাকে টাকাটা তো দিবাই বাইতুল মালে আমার ইয়েতে কুষাগারে যদি মাল তাকে ফান্টের টাকা তাকে তাকে দিয়ে দাও আর তুমি যে পাওনা দারকে ধক দিলাম এই জন্য আরো দুইশো দেখাম জরিমানা দিও লোকটা সাথে করে নিয়ে গেল বলতেছে যে এই নাও তোমার পাওনা টাকা আর এই নাও রসুল যে বলছেন আরো দুইশো টাকা আমি জরিমানা দিলাম ফাওনা দারের ধমক দিলাম টাকা নেওয়ার জন্য আসি আমার দেওয়ার তারিখ হয় নাই আমি তো সঙ্গে টাকা নেওয়ার জন্য এসি না ও কেন আসত তরাত কিতাবের মধ্যে বিশ্বভাবী রাম আতুল্লিয়ালিনের যতগুলো গান উল্লেখ করা হয়েছে এক একটা করে পরীক্ষা করে দেখেছি শেষটা ছিল বিশ্বলবি হবে তিনার বিশ্বলভি চিনি হবে তিনারে খারাপ আচরণ কেউ করলে উনি পাল্টা তার সাথে বালা আচরণ করবে। আর এই বালা আচরণ করবে কখন এমন সব বালা মানুষ শৈল গুটা দিয়ে আর রাত তুলে সারলে যদি ঠিক থাকতে পারে ভালো মানুষ যেরকম ঠিক না আমি তো ওইখানে যারা আছেন সব ভালো মানুষ সব ভালো মানুষ ও হাসি হ্যাঁ কিন্তু আমি খারাপ আচরণ করে দেখি তখন দেখা যাইব যেরকম ঠিক কিনা একদম জিজ্ঞাসা করে ভাই বাবা তোমার বাড়ি কোথায় তার আচরণে এই ছেলের আচরণে সে একটু লেখাপড়া শিক্ষা বা একটু শহর বন্দরে শিক্ষা ভালো দেখা একটু ভালোই শিক্ষা কথা বুঝেন না তো কয়েক আমার বাড়িতে অমুক গ্রামে তোমার আচরণে তুই বোঝা যায় না বাবা আমার বিশ্বাস হয় না এই গ্রামে তোমার বাড়ি কোন আমার বিশ্বাস হয় না এই গ্রামের লোকের আচরণ এরকম হওয়ার কথা না একবার দুইবার তিনবার সময় তো নাশ আমার বাড়ি এই গ্রাম তো আবার যখন না মেয়ে আমার বিশ্বাস হয় না তক্ষণ শব্দ কাছ হবে তখন বিভাই না ঠিক না এখন বোঝা গেল তো রাগ না তুলালে তো বোঝা যায় না আল্লাহ রসুল বললাম টাকা আনবা সমানো দিবা সম্পতি মনে থাকে না এই কথা বলার পরে আবার ভাও নইল দুটো স্বর যেরকম না। কিন্তু স্বর না দিয়ে আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম আমাকে বললেন মুস্কি হাসি দিয়া বললেন আরো জরিমা দেওয়া বোঝা গেল প্রমাণিত বিশ্ব নবীন উনি রামাত্রামীন সুতরাং আর একটা মুহূর্ত দেরি করতে চাই না টাকা জন্য আসি আমি এসেছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তাই আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম রসুলের আখলাদ যদি আর বলতে যায় আরো বহু তরুণ আছে যদি বলতে যায় শেষ হবে না তো এক গেল এক রাখলাম এক দুই নম্বর হইল একটা লোককে অনুসরণ করে তার জন্যে মোটামুটি সাতটা গুণ থাকে যেরকম কয়টা কোন লোক যদি সুন্দর হয় তো তার পিছিয়েছে মানুষ গড়ে গাজী মনে এরকম নাই সুন্দরের হবের মন নাই সুন্দর হুলার জন্য কিন্তু মাঝে মাঝে শুনি একদিন এক ছেলে দেখি এমন প্রিয় ছিল ছোট্ট বাচ্চা দেখিয়ে গিয়ে কি বল আমায় পাগল কয়েক আছে এই বেদমের দুঃস্থানা ভাগল করে আছে বেদনে সুন্দর দিকে ভাগল নিয়ে যা যা যা যাব সুন্দরের জন্য একজন আরেকজনকে অনুসরণ করে পুরুষ হোক নাচ হোক না সুন্দরের জন্য তার কাছে সব ছেড়ে দিয়া বিশ্বের মানুষরা সুন্দরের কারণে যদি অনুসরণ করতে হয় যদি একমাত্র ব্যক্তি হল মোহাম্মদ না সাল্ল হরিয়াল্লাম মুহাম্মদের চাইতে সুন্দর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ কাউকে সৃষ্টি করেন না সুতরাং হাসি দিলেন যেমাত্র মুসকি হাসি দিছেন হাসান হুসাইন রবিআ বলেন যে আমরা এই গর ওই ঘরে আলুর মাঝকান দিয়ে দরে চলে গেছি আকাশে বিদ্যুৎ চমকাইলে যেভাবে জিঙ্কি দিলে যেভাবে অন্ধকার দূরীভূত হয় নানা দাঁত মোয়ারক যখন বের হয়েছে গেই কিন্তু চোখটি বিল চোখ যেমন টনি কোন মানুষ সাদাটি বই কিন্তু দেখতে বানরের মত যেমন বুশ যেরকম কোন মানুষ চামড়া দলা টিকেই তা দলা দেখেই সামি দেখ কোন মানুষ দলা টিকেই কিন্তু তার গাল চাওয়ার বৃত্তে দুঃখা আল্লাহ আমি রসুলের যে মহান চরিত্র সুন্দর বলতে শুধু চরিত্র না রসুল মাথা পাওয়া আছে এজন্য তিনি নিজের মধ্যে উল্লেখ করেছে আল্লাহর রসুল লম্বাও ছিলেন না বাটিও ছিলেন না কারণ লম্বা হইলেও দুষ বাট হইলেও দোষ উমর মধ্যে রসুল যখন উমরের সাথে থাকতেন উমর যখন রসুলের পাশে গিয়া দাঁড়াতেন তখন লোকেরা তাকায়া দেখে উমরের আর উপরে রাহমাতলীলা আমিনের মাথা দেখা যায় কারণ হলো আবার যদি কেউ দুজন আগে আর একজন যদি বাড়িও কোন মন্ত্রী মন্ত্রী যদি এমনি আগে আমরা দেশে কঠিক আমরা দেশের যে প্রতিমন্ত্রী ভূমি প্রতিমন্ত্রী উনি যদি আমাদের ঠিক নয় যেরকম ঠিক নয় এখন রসুল যদি আবার উমরের মাথা নিচে থাকে রসুলের মাথা তুমি খেলা করবো মোহাম্মদিকে নিচে এই জন্য এটা চলো যত লাম ভাই আসো সামনে রসুল বড় আবার মা দেখা যায় লম্বা তো করে না বাচ্চা তো করে না আল্লাহ এখন যদি এগুলো বলতে যায় অনেক লম্বা সময় তো এক নম্বর হলো সুন্দরের কারণে যদি অনুসরণ করো আল্লাহ একবার দুইটা সুন্দরের বাস করলো তুই যথেষ্ট দাঁতের দাঁত মুবারের কথা বললাম আর চেহারা মুবারকের কথা কোন স্ত্রী যদি স্বামীকে সুন্দর বলে আসল সুন্দর যেরকম ঠিক জামায় জামাই যদি ভিড় হয় তো জামাই বড় ভিড় করতে স্ত্রী বলতেছে যে আমরা উনি বড় ভিড় কেমনি বুঝছ কত দেখছি ওপর দিয়ে যায় যায় একদ থেকে আরেক দশ উড়াল চলে যায় তো স্বামী বলতেছে না এই তো আমি ছিলাম কুমি আসলা বুঝলে এর সে কেন তো সাবেকে কবিতা তারি একটা কিন্তু মায়েশা দিয়ে বলেন আমার স্বামী এত সুন্দর অন্ধকার রজনীতে আমার করে এস এ সামাদের পরে আল্লাহ যখন প্রবেশ করতেন তখন রসুলের চেহারার সামনে একটা সুইসির সিদ্ধ দিয়া আমি সুতা ঢোকা যেতে আমি শেষ রাখলাম সুন্দর হইল কারো যদি বুজুর্গ বেশি থাকে বুজুর হয় বুজুর বুঝুনি আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি কামালতি এই লোকের পিছনে কিছু কাছেনি! আছেন আসেনি সে লোকটা যদি আল্লাহ হয়ে যায় শাহজালাল লক্ষ লক্ষ লোক ফাগল হয়ে যায় ও দুনিয়ার মানুষ এমন যদি হয় এর কারণে যদি হয় তো রসুলকে অনুসরণ করতে হবে কারণ রসুল আপ উটাইতে দেরি আল্লাহ তা কবল হইতে একটা সেকেন্ড দেরি হয় না আমি আর বুখারি সহিবের করো না আমার মা আমাকে বলছেন যে আমি মুহাম্মদের দরবার ছেড়ে দেওয়ার আমি আমার মাকে বলছি মা শুধু আপনার বাড়ি কেনক আল্লাহর কেড়ে এতদিন কান্দি নাই আজকে কাছি আমাকে মারো আমাকে গালি দাও সহ্য করি মা ছেলেকে গালি দেয় সহ্য করা যায় কিন্তু আমার রসুনকে যে গালি দিল এখন কি করি রসুল বলেন তোমার মা গালি দিলে কি করবো সহ্য করো কোন সহ্য করা যায় না আপনি করেন আমার মা যেন মুসলমান হয়ে যায় উম্মি হা আল্লাহ উম্মি হুরায়রা আল্লাহ আবু হুরার মাকে হেদায়ত করো আবু হুরার টু তুম আর তোমার মার জন্য দোয়া হয় আর তুমি দোয়াটা কিভাবে অমমূল্যায়ন করলে দৌড় মারলে অবমূল্যায়ন আমি দৌড়ে তাড়াতাড়িকে দেখতে চাই আমি আগে বাড়িতে গেলাম না রা আমার তুল্লির আলমিনীর দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে গেছে তখন বলেন করা গেলাম না এমনি বলেন আবু হোড়ারা মা লক্ষ্মীমণি যাদুমণি কলিজা টুকরা আদরের সন্তান আবু ঘুরারাই সব একটু দাঁড়ান বললেন প্রতিদিনের সামনে আসলে বলে গোসল করছেন পানির শব্দ শোনা যায় আবার গোসল করতেছে ব্যাপারটা কি তাহলে হ্যাঁ আমি আমার মার গেছে পৌঁছার আগে আগে আমার মার জন্য কবল হয়ে গেছে টিকি দেখে। দরজা খুলে যাওয়ার পরে পাকনা চুল গুলো ভেবে পানির পোড়া গুলো ঝরতেছে আর বলতেছে আজকে তৈরি যাওয়ার পর থেকে আমার কোল হাজার কিলোমিটার জ্বালা শুরু হইলো এমন জ্বালা যন্ত্রণা গুছল করলাম পানি দিলাম তো জ্বালা শেষ হয় না আচ্ছা কোলটা জ্বললে পানি দিলে কামাব কোন উপকার চাস না আমার মন চায় ওই নবীকে যদি একটা নজর দেখতাম ওরা মুস্তি হাসে আর মনে মনে এম নে না দুইছে তো কত তাড়াতাড়ি কবাকের সামনে গিয়া চলে তোর তোর করে কাটতেছে আর দেখে বলে আল্লাহর কসম কেড়ে বলি এত সুন্দর চারা জীবনে দিন দেখি নাই এমন চারা লোক দিন মানুষের ক্ষতি করতে পারে না আমি মানুষের কাছ থেকে শুনি না শুধু কালি দিচ্ছি এত বুজুরগি ওনাকে অনুসরণ করো তিন নম্বরটা হইল আপনার মাল আমার যদি খুব টাকা থাকে কোটি কোটি টাকা তো আমার পিছিয়ে দেখবেন আট দশজন সবসময় থাকে যেরকম ঠিক নয় লোকের পিছনে সাত সবের লোক আছে অভাব নাই আমি আমার যদি লুকলে তো আমার কাছে না আসে না আর যার লোকের টাকা খেতে করবি ওরা করবি হ্যাল করবি জি সচা কথা মানে তাই রসুলের চেয়েছে বড় ধনী আল্লাহর জমিনে আর কেউ রসুল গরিবীরা গ্রহণ করে নিয়েছেন রাখতেন না তো কিন্তু রসুলের মতো বাস্তব প্রমাণ হলো আজ পর্যন্ত কত মন্ত্রী মিনিস্টার আমাদের দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট বিশ্বের বড় বড় প্রেসিডেন্টরা হস করতে যায় একশো উঠ কুরবানি দিছেন বলে আমি কারো ইতিহাস জানি না আপনি তো আছে রসুল জীবনে একবারই হস করেছেন এই হজের নাম প্রথম হজ এই আল্লাহ রাস্তায় তিনি একশ কোরবানি করেছেন এবং যিনি মাটিতে হাত দিলে হয়ে যায় তুমি এখন গরিব তো না আল্লাহ যে এক সমানে বড় হবে আর একসাথে খেজুর ধরতে হবে এটা কি সম্ভব এটা তো বাস্তবে সম্ভব না তে এটা যদি করতে পারো অতএ না দুই নম্বর হলো কয়েক কেজি মনে করেন অন্তত সাড়ে তিন কেজি ওজনের একটা স্বর্ণের চাকা তুলে দিতে দেওয়া হবে একজন রুজি রোজগার যে করে আপনার বাড়ির চাকর সে কি সাড়ে তিন কেজি ওজনের স্বর্ণ দেওয়া সম্ভব সম্ভব না রসুলের কাছে গিয়ে বললেন রসুলের কাছে বলার পরে বলেন ঠিক আছে তোমার মালিককে বলো আমি তা করে দেব রসুল নিজ হাতে ওই সালমান ফার্সির দিয়ে লাহু আনহর মালিকের বাগানে একশোটা খেজুর গাছ লাগালেন আর এই খেজুর গাছ একসাথে বড় হতে লাগলো একসাথে ফল দল একসাথে খেজুর দশে একসাথে এই খেজুরের বাগানে এখনো খেজুর আছে কথা বলছেন এখনো এদের খেজুরের দাম হলো সৌদি আরবে এই খেজুর কিনতে গেলে বাংলাদেশের পনেরোশো টাকা কেজি পড়ে আমি আনছিলাম কিছু খেজুর এই এই খেজুর গাছগুলো এখনো আছে খেজুর গাছ এখন দেখা যাক যে অবস্থাটা হল এরপরে এক রসুলের দরবারে একটা দিন পরিমাণ একটা দিন পরিমাণ আল্লাহ একটা ডিমের সমান স্বর্ণ হাদি আসছে রসুল বলেন সালমান নাও এই ডিম নেওয়া যাও তোমার মালিককে দেখো না যদি না হয় তো দেওয়া হবে রসুলের হাতের বরকথে এমন হয়ে গেল যে একটা ডিম পরিমাণ যখন স্বর্ণ ওজন হয়েছে দেখা যায় সাড়ে তিন চাইতে বেশি রসুরের হাতের বরকত লাগলে ওই আমি যাবো না তো গেল তিন নম্বর এই তিন নম্বর তারপরে চার নম্বরটা হলো হল অনুগ্রহ যদি কারোর অনুগ্রহ থাকে আমি যদি কাউকে একশো টাকা কথা মানতে বাধ্য থাকে না ঠিক না আমাকে বর্ডি বানাতো কাকরি বা রাস্তাঘাটটা কেনা করছে গাজীপুর থেকে কি ঢাকার দিকে রাস্তাটা তোমরা ভালো করে বাস ধরে যেতে পারতাম না আল্লাহর রসুলের অনুগ্রহ আমাদের প্রতি আসেনি না নাই আরো যার আসেনি না নাই সুতরাং তাকে জীবন আদর্শ অনুসরণ করতে হবে এখন আসুন আরো বলতে গেলে আরো অনেক কারণ মোটামুটি আমি মাইক লইলে আমার সারলাম না কারণ এই ওয়াজ করতে করতে যদি দুইটা তিনটা পর্যন্ত করম লাগে ওয়াশ হতো শকনাই যে ওয়াশ করতেই হবে আর এই ওলামাই কালাম অন্য দাওয়াতি মেহমান বসায় রাখে লাম্বা ওয়াশ করা ওনারা আরাম করত আর ওনাদেরকে বসায় রেখে ওয়াশ করেন এই জন্য আমি আল্লাহ করে শেষ কথা বলতে চাই আমরা পৃথিবীতে যত নেতা যাদেরকে অনুসরণ করা যায় এমন লোককে যদি অনুসরণ করেন কেমতের মাঠে পাওয়া যাইব তো বুশকে অনুসরণ করলে টনিকে আমরা এক সাধু যদি মারা যায় কথাও দিন এই যা আছে যতগুলো আছে আমরাও মনে করেনছি আমরাও তো কেমতের মাঠে একজনেরও হাতটা হওয়া যাবে না যেরকম ঠিক না ঠিক না আরো ঠিক খেলা মাসুম ওর গুণা নাই আমি ব্যস্ত যান সব ব্যস্ত গেছে জান্নাতের গেট লাগানো হ্যাঁ জান্নাতের প্রহরীরা তাের ভিতরে প্রবেশ করব কে আপনি পরিচয় দিন আমি হইলাম আদম ন সমা হয় নাই আবার ডাক দিয়েছে কে আপনি নূ নী দাঁড়ান সম হয় নাই আপনাকে আমি আপনি হজরত ইব্রাহিম নবী হয় নাই আপনাকে আমি হইলাম হজরত মুসল নী আ দাঁড়ান সম হয় নাই আবার ডাক দিয়েছে কে আপনি পরিচয় আমি কইলাম ঈশা নবী দাঁড়ান সম হয় নাই কি ব্যাপার আদম আলী ইসলাম থেকে এসে পর্যন্ত কইলাম সকলে খালি কবে সময় সেনা সময় কোন দিন হবে জানাতের পুজ বলেন যত নাম শুনি আসুনি নহু শুনি ইব্রাহিমি মোহাম্মদ নাম শুনি না কেন এই নবীকে আপনাদের এখানে হাজির হয় নাই না উনি তো এখনো আছে নাই উনি এখন কোথায় উনি এখনো ক্রামতের কঠিন মাথায় উন্নতির চূড়ান্ত হয়েছিল না পর্যন্ত একটা কদমো জান্নাতের দিকে বাড়াবে না যাবে তখন জান্নাতের কহদে বলবে সেই নবীনে আসা পর্যন্ত আমরা জান্নাতের গেট খুলনের মতের মাঠে আমাদের নবী উন্মুখে রেখে জানলাতে যাবে না সুতরাং এমন নবীকে অনুসরণ করা তার জীবন আদর্শকে ফলা করার দরকার আছে না আরো জড়ে বলেন যাকে দুনিয়াতে অনুসরণ করলে লাভ পরকালেও আরো জোরে বলেন আসলের কথা মানলে দুনিয়াতেও লাভ লাভ কি রসুলের জীবনে রসুল অনুসরণ করলে আমি আগে বলছি বিস্তারিত সময় নাই রসুলের দাঁড়িয়ে রাখলে আপনার শারীরিক লাভ আপনি যদি করেন শারীরিক লাভ আপনি রসুল বলছেন গাঞ্জা খায়ও না খান। আপনার লাভ গাঞ্জা যদি না খান যা বলছেন হ্যাঁ এইগুলা যদি করেন আপনি যদি ভানজাবি গা দেন মাথায় টুফি দেন এতে আপনার শারীরিক লাভ নামাজ যদি হরেন তাহলে আপনার শারীরিক লাভও আছে যেরকম ঠিক না ঠিক না এই জন্য এই জন্যে আসুন আমি আপনাদের কাছে শেষ এই কবুতরে কবুতরে একটা দুষ্টি আছে না তো মিলল এক দু هذا العبد القادر شايف الله هناك التوفيق دي أسن الله توفيق رب العالمين السلام عليكم رحمة الله أصبح بدا من طالعته والليل دجا من وفرته الله الله মহু আমার অম পাপ বোদৌ বৌলা আহদ والله هو الله